بسم الله বিসমিল্লাহি রহমান বলেছেন আল্লাহ বলেন আদম সন্তানের সকল আমল তার নিজের জন্য শুধু সাউম ছাড়া নিশ্চয়ই তা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব এই হাদিসটি সহিব খারিতে বর্ণিত একটি হাদিসে কুদ্সি হাদিসে কুদ্সি হল সেই সমস্ত হাদিস যার বক্তব্য স্বয়ং আল্লাহর কিন্তু রসুলুল্লা সাল্লা তাকে তার নিজের ভাষায় বর্ণনা করেছেন অর্থাৎ এই হাদিসের ভাব আল্লাহর এবং ভাষা আল্লাহ রসুলের কোরআনের সাথে হাদিসে কুদ্সির পার্থক্য হল হাদিসে কুদসিকে সালাতে তিলওয়াত করা যায় না এবং এই হাদিস পাঠে সাধারণ সবাব পাওয়া যায় যেমনটা অন্যান্য হাদিসে পাঠে কিন্তু কোরআন পাঠে প্রতি অক্ষরে দশ নিখ যে বিশেষ পুরস্কার আছে তা হাদিসে কুদসির জন্য প্রযোজ্য নয় আরেকটি ব্যাপার হল হাদিসে কুদসিকে অন্যান্য হাদিসের মতোই যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে মুহাদ্দিসরা হাদিসে কুদসির মধ্যে কিছুকে নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করেছেন আবার কিছু কিছুকে গ্রহণ করেননি মোট কথা হাদিসে কুৎসিকে কেবল এই জন্য বিনা যাচাই গ্রহণ করা যাবে না যে এটা হাদিসে কুৎসি বরং ওলামাদের তাহকিক অনুসারে তার নির্ভরযোগ্যতা নির্ণয় করে গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত নিতে হবে এই হাদিস আল্লাহ কেন বললেন সাওম কেবল আমারই জন্য একটু আগে যে হাদিসটি বর্ণনা করা হল সেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন আদম সন্তানের প্রত্যেক নেক কাজ তার নিজের জন্য ব্যতিক্রম কেবল সাওম সাওম একমাত্র আল্লাহরই জন্য এবং তিনি নিজেই এর পুরস্কার দেবেন এখন এটা আমরা সবাই জানি যে নেক কাজ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করা হয় তাহলে আল্লাহ কেন সাওমকে আলাদাভাবে তার নিজের জন্য বলে ঘোষণা করলেন কিভাবে সাওম অন্যান্য ইবাদতের চেয়ে আলাদা এই প্রশ্নের উত্তর খোঁজাই আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহ বলছেন সাওম কেবল তারই জন্য ঘোষণাকে খুব সাধারণ মনে হতে পারে তবে লক্ষণীয় যে ইমাম আহমদ ইবেন ইসমাইল কাজী রহিমাহুল্লাহ তার হাজাইর আলকুজ গ্রন্থে এ এব্যাপারে উলামাদের পঞ্চান্নটি মতামতকে তুলে ধরেছেন আর ইবেন হাজার আলসালানী রহিমাহুল্লাহ বলেছেন দশটি মতের কথা সুতরাং এটা নিশ্চিত যে বিষয়টি খুব সাধারণ নয় আমরা এখন ওলামাদের কিছু বক্তব্যের আলোকে এই হাদিসটির অর্থ বোঝার চেষ্টা করব যাতে আমরা আরো ভালোভাবে সাউন পালন করতে পারি সাওমের মধ্যে কোনো রিয়া নেই আল মাজিরি আল কর্তুবী ইবনুল জাউজি রহিমাহমুল্লা সহ উলামাদের অনেকেই বলেছেন যে সাওমকে এই হাদিসে আল্লাহাল কেবল তার নিজের জন্য বিশেষভাবে উল্লেখের কারণ হচ্ছে সাওম এমন একটি ইবাদত যেখানে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নেই সাওমের মাধ্যমে লোকের চোখে ধুলা দেয়া হয় না নিজের পরহেজগারি প্রদর্শন করা যায় না অন্যদের সামনে নিজেকে বড় আবেদ হিসেবে তুলে ধরা যায় না সাউম হলো আল্লাহ এবং বান্দার মধ্যে একটা বিশেষ সম্পর্ক একটা বিশেষ ইবাদত যেটার কথা মানুষ জানতে পর্যন্ত পারে না যতক্ষণ না অন্যের কাছে নিজেই সাওমের কথা বলে দেয়া হয় অন্যান্য ইবাদতের সাথে সাওমের একটা মৌলিক পার্থক্য আছে আপনি যখন সাদাকা করেন সালাদ আদায় করেন হজ আদায় করেন বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হন প্রতিবেশীর প্রতি সদয় হন এবং এরকম আরও যত ইবাদত আছে সবার ক্ষেত্রেই রেয়ার কিছুটা সুযোগ থেকে যায় কারণ মানুষ এগুলো আপনাকে করতে দেখে এইজন্য এই সব এইসব ক্ষেত্রে বারবার নিজের নিয়তকে পরিশুদ্ধ করার দরকার পড়ে যেন লোক দেখানোর বা রিয়ার মনোভাব না চলে আসে নিয়ত পরিশুদ্ধ করার রীতিমতো একটা লড়াই চলতে থাকে ইবাদতকারীর মধ্যে সামের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন একজন মানুষ যে রোজা রাখেনি কিন্তু রোজাদা সেরেছে তার পেট ভর্তি তার সাথে কিন্তু সত্যিই যে রোজা রেখেছে তার কোনো বাজ্যত পার্থক্য নেই সবাই ওই দুজনকেই রোজাদার বলে ধরে নেবে প্রকৃত ব্যাপার একমাত্র আল্লাহ জানেন একজন মানুষ রমাদানের ফরজ সিয়ামের বাইরেও নফল সিয়াম রাখতে পারে আবার একজন মানুষ রমাদানের ফরজ সিয়াম ভাঙতে পারে আল্লাহ ছাড়া তো কেউই জানবে না কারণ বাইরে থেকে একজন রোজাদার আর একজন বেরোজদারের পার্থক্য বোঝা কঠিন সাওম একটি গোপন ইবাদত আর আল্লাহ ছাড়া বান্দার এই ইবাদতের খবর অন্য কেউই জানতে পারে না যদি রোজাদার ব্যক্তি নিজেই সেটা প্রকাশ করে দেন ব্যাপারটা আরো স্পষ্ট হবে একটি উদাহরণ দিলে একটা গল্প পড়েছিলাম একটা মাংসের দোকানের সামনে ক্রেতারা লাইন ধরে দাঁড়িয়েছিল হঠাৎ কষাইকে বলে উঠল তারা দাঁড়িয়ে করো আমাকে বাড়ি ফিরতে হবে আর মাগরীবের আগেই এই মাংস রান্না করতে হবে কারণ আমি রোজা রেখেছি ওই লোকটির পিছনে আরেকটি লোক ছিল যে সম্ভবত তার চেয়েও নির্বোধ ছিল সে তার সামনে জনকে বলল তুমি তারাহার করছো অথচ তুমি মাত্র একদিন রোজা রেখেছ আমি তিন দিন ধরে রোজা রেখেছি তবু আমি সারাদিন লাইনে অপেক্ষা করা সত্ত্বেও কষাইকে তারা দিচ্ছি না এখানে লক্ষণীয় ব্যাপার এই যে আল্লাহ তাল্লা তাদের সাওমের ব্যাপারটা গোপন রেখেছিলেন আর অন্য কেউ জানতে পারেনি আর তারা যদি বলে না দিত তাহলে কেউই তাদের সাওমের ব্যাপারে জানতে পারত না কাজেই সাওম কেবল আল্লাহ এবং বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকে আর সেজন্যই আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন আর নিজের হাতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই ব্যাখ্যাটি আলেমদের অনেকগুলো মতের একটি একটি দুর্বল বর্ণনা এসেছে রসুল্লা সাল্লাম বলছেন সাওমে কোনো রিয়া নেই দুর্বল হওয়ার জন্য হাদিস্রী গ্রহণযোগ্য নয় তবে সেটা সহি হলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধাগত তাই প্রথম মতানুসারে অন্যান্য ইবাদতের সাথে সাওমের একটি বড় পার্থক্য হল সামে লোক দেখানোর সুযোগ নেই বললেই চলে আর বৈশিষ্ট্যগত ভাবেই সাওম একটি বিশেষ ইবাদত দ্বিতীয় মতটি হল সাওম হচ্ছে আল্লাহর সবচাইতে প্রিয় ইবাদতগুলোর মধ্যে একটি যেমন সলাৎ হচ্ছে আল্লাহর প্রিয় একটি ইবাদত একটি সহি হাদিসে এসেছে রসল সাল আলাই সাল্লাম বলেন তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম হল সলাত এভাবে সাওমের ক্ষেত্রেও ঘোষণা এসেছে আর একটি সাহি হাদিসে আল্লা রসুল সাল্লাম এক ব্যক্তিকে সাওম পালন করতে বললেন কারণ সাওমের সমতুল্য কোনো ইবাদত নেই সাওমের শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে মানুষের অন্তরে আল্লাহর ভয় তথা তাকোয়া সৃষ্টি হয় সাওম অদ্বিতীয় ইবাদত এজন্যই যে এটা অন্তরের গভীরে একদিকে আল্লাহর ভালোবাসা আর একদিকে তার ভয় সৃষ্টি করে আল্লাহ তালা সাওমের উদ্দেশ্যের ব্যাপারে নিজেই বলেছেন যে সাওম তাকোয়া সৃষ্টি করে আল্লাহ বলেন লা যাতে তোমরা মুক্তাক অন্তর্ভুক্ত হতে পারো সুরা বাকারা কারা আয়াত একশো সাওমের মধ্যে মানুষের অন্তরে এই সচেতনতা সৃষ্টি হয় যে আল্লাহ আমাকে দেখছেন শুনছেন এবং আল্লাহ আমার সবকিছু জানেন এজন্যই একজন সাওম পালনকারী তার স্ত্রীর দিকে নিকটবর্তী হয় না তার সামনে খাবার থাকলেও সে খায় না কারো সে জানে কেউ তাকে না দেখলেও আল্লাহ তাকে অবশ্যই দেখছেন এভাবে সাওম অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে তো প্রথম মতানুসারে সাওমে রিয়ার সুযোগ নেই আর দ্বিতীয় মতানুসারে সাওম আল্লাহর কাছে প্রিয় তৃতীয় মতটি হচ্ছে আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন কারণ সাওমের প্রতিদান আল্লাহ ছাড়া কেউই জানে না আর এটি আমাদের আলোচ্য হাদিসটির দ্বিতীয় অংশের বক্তব্য প্রত্যেকের নেক কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ পুরস্কার আছে ব্যতিক্রম হচ্ছে সাওম সাহিব মুসলিমের একটি হাদিসে রাসুল্লাহ বলেন প্রত্যেক নেক কাজে পুরস্কার দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয় কেবল সাওন ব্যতীত সা কত গুণ বর্ধিত করবেন আর কি পুরস্কার দেবেন সেই জ্ঞান আল্লাহ তা নিজের কাছেই রেখেছেন প্রকাশ করেননি এই হাদিসে নেক আমলগুলোকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা কথা বলা হয়েছে আর সাওমের ব্যাপারে বলা হয়নি এ থেকে বোঝা যায় ইনশা আল্লাহ সাওমের প্রতিদান সাতশো গুণের চেয়েও অনেক বেশি দেবেন আল্লাহ আল্লাহর কসম এই ব্যাপারটা যে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবে সে তার জীবনের বেশিরভাগ সময়ই রমাদানের মতোই কাটাবে যখন এই দুনিয়ার কোনো বাদশাহ বা প্রভাবশালী ব্যক্তি কাউকে পুরস্কৃত করেন তখন তার পুরস্কার এমন হয় যাতে নিজের মর্যাদা প্রকাশ পায় তাহলে চিন্তা করুন সকল বাদশাহের বাদশাহ আল্লাহ যখন নিজেই সাওমের প্রতিদান দেবার প্রতিশ্রুতি করেন তখন সেই প্রতিদান কত বেশি হতে পারে সাওমের মাধ্যমে তিন প্রকার ধৈর্যেরই পরীক্ষা হয় চতুর্থ কারণ হল সাওমের মাধ্যমে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হয়ে থাকে দিন পালনের ক্ষেত্রে ধৈর্য মূলত তিন ধরনের হয় প্রথমত আল্লাহ আনুগত্য করে যাবার জন্য যে ধৈর্যের প্রয়োজন হয় সেটা দ্বিতীয়ত আল্লাহ যে কাজগুলো হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার জন্য ধৈর্যের প্রয়োজন আর তৃতীয় প্রকার হল আল্লাহর বিধান আর নির্ধারিত তাকতীরের প্রতি সন্তুষ্ট থাকার জন্য যে ধৈর্য দরকার হয় সেটা সাধারণভাবে যে কোনো দুনিয়াবি কাজের জন্য এবং ইবাদতের জন্য এই তিন প্রকার ধৈর্যের মধ্যে যে কোনো একটির প্রয়োজন হয় কিন্তু সাউন পালনের ক্ষেত্রে এই তিন ধরনের ধৈর্যই প্রয়োজন হয় যেমন প্রথমত সাওম পালন করতে হলে আপনাকে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার পরীক্ষা দিতে হবে যথাযথভাবে সাওম পালনের জন্য কি কি করতে হয় সাওমের সময় টুকুতে সর্বপ্রকার পানাহার বর্জন করতে হবে স্ত্রীর সাথে অন্তরঙ্গ হওয়া থেকে দূরে থাকতে হবে রমাদান মাসে দিনের বেলায় এই কাজগুলো হারাম হয়ে যায় অথচ এমনিতে এই কাজগুলো হালাল আর যেগুলো সবসময়ের জন্য হারাম সেগুলো তো অবশ্যই বর্জন করতে হবে যেমন কিবত পরচর্চা গালিদা মিথ্যা পলা ইত্যাদি এগুলো সব সময়ের জন্যই হারাম আর রমাদানে এগুলো করা তো আরো ভয়ানক গুণাহানের রাতে এক আড্ডায় কিন্তু সেখানে পরচর্চা চলছে এই অবস্থায় সেখান থেকে সরে আসার জন্য আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে দ্বিতীয়ত আল্লাহর আদেশ মানার জন্যও ধৈর্যের পরীক্ষা দিতে হয় আপনি হয়তো কঠিন সময় পার করছেন আপনার মন চাইছে না সাউন রাখতে কিন্তু আল্লাহ হুকুম করেছেন রাখার জন্য আপনাকে নিজের নফসের বিরুদ্ধে নিজের ইচ্ছার বিরুদ্ধে সংগ্রাম করে তবেই সাওম রাখতে হবে এটা একটা কঠিন পরীক্ষা যাতে সাওম পালনকারীকে উত্তীর্ণ হতে হয় আল্লাহ বলেন মানুষের প্রবৃত্তি মন্দের দিকেই বেশি ঝুঁকি থাকে সুরা ইউসুফ আয়াতিপ্পানু তবে যদি কেউ সাওম পালন এজন্য ঘৃণা করে যে এটা আল্লাহর আদেশ তাহলে ভিন্ন কথা এক্ষেত্রে ঘৃণাকারীর ইমান আর থাকবে না বরং এই ব্যক্তিকে নতুন করে আবার শাহাদা পাঠ করে ইমান আনতে হবে তবে আমরা যেটার কথা বলছি সেখানে বান্দা সাওমকে ঘৃণা করে না তবে তার অন্তর তাকে আল্লাহর হুকুম মানতে বাধা দেয় তখন তাকে নক্সের বিরুদ্ধে যুদ্ধ করে সাওম পালন করতে হয় তৃতীয় প্রকার পরীক্ষা হল আল্লাহর ইচ্ছা ও নিজের ডাকের উপর সন্তুষ্ট থাকার পরীক্ষা যেমন প্রচণ্ড গরমের দিন এই তাপ এই আবহাওয়া আল্লাহরই সৃষ্টি আবার আল্লাহই আদেশ করেছেন এমন উত্তপ্ত দিনে সাওম রাখার কাজেই আপনাকে এই ফেসালা মেনে নিতেই হবে কখনো হয়তো আপনাকে কাজের জন্য বাইরে যেতে হবে পরিশ্রম করতে হবে কখনো আপনি অবসাদ আর ক্লান্তি অনুভব করবেন পিপাসার্থ হবেন কিন্তু সেই মুহূর্তেও আল্লাহর হুকুমের উপর অটল থাকতে হবে এবং সাওম পালন করতে হবে এই গরম আপনার শরীর আর মনের কষ্ট এই সব কিছুই আল্লাহর ইচ্ছাতেই হয়েছে আপনার নিজের তাকদির আর আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থেকে ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েই সাওম পালন করতে হবে এভাবে সাওমের মধ্যে ধৈর্যের তিনটি প্রকারই একত্রিত হয় আর এজন্যই সাওমের প্রতিদান অনেক অনেক বেশি যে কারণে আল্লাহ সুহান ও আতলা সাওমকে কেবল তার নিজের জন্য উল্লেখ করেছেন এবং এর পুরস্কারের ব্যাপারে বলেছেন আমি নিজেই এর প্রতিদান দেব আর আল্লাহ ছাড়া সাওমের প্রকৃত পুরস্কার কেউই জানে না সাওমকে আল্লাহ কেবল তারই জন্য ঘোষণা করার পঞ্চম কারণ হিসাবে আলেমরা বলেন এর মাধ্যমে আল্লাহ সাওমকে এক অদ্বিতীয় মর্যাদা দান করেছেন যেমন কাবাকে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর হিসেবে উল্লেখ করে সম্মানিত করা হয় আবার পবিত্র পোরাণে সামুদ জাতির উদ্দেশ্যে পাঠানো আল্লাহর আল্লাহনি বলে সম্মানিত করা হয়েছে এ হচ্ছে আল্লাহর আর এটি তার পান করার জায়গা সুরা আশাম যে কোনো বস্তুকে সাধারণভাবে উল্লেখ করার যখন আল্লাহর সাথে সম্পৃক্ত করে ডাকা হয় তখন এর মর্যাদা অনেক বেড়ে যায় কোনো মসজিদকে কেবল মসজিদ হিসেবে উল্লেখ করা হলে তার যা সম্মান আল্লাহ একে তার ঘর বা বাইতুল্লাহ বলে উল্লেখ করলে এর সম্মান অনেকগুণ বেশি হয়ে যায় যখন সেই উটনিকে আমরা বলি না কতাল্লাহ তখন উটনিটির মর্যাদা সাধারণ সব উটনির চেয়ে বেড়ে যায় সালাদ জাকাত সাওম সবই আল্লাহর ইবাদত কিন্তু সাওমকে আল্লাহ কেবল তার জন্য উল্লেখ করায় সাম একটি বিশেষ মর্যাদা সম্পন্ন ইবাদতে পরিণত হয়েছে সাওম একটি বিশেষ ইবাদত এবং এর পুরস্কারও অন্য রকম। সাওমের মাধ্যমে একজন বান্দা কেবল তার রবের সন্তুষ্টের জন্যই নিজের সমস্ত খায়শকে দমন করে রাখে এই সংযমই সাওমের মূল কথা একজন রোজাদার বন্ধ ঘরে তার স্ত্রীকে পেয়েও স্ত্রীর মাধ্যমে নিজের চাহিদা মেটানো থেকে দূরে থাকে একজন রোজাদার প্রচন্ড গরমের দিনে কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসা ফেরে বাসায় ফ্রিজের ঠান্ডা বানিয়ে আছে অনেক রকম খাবার আছে তবু সে আল্লাহর ভয়ে এসব থেকে দূরে থাকে এভাবে সাওমের মাধ্যমে তা কো প্রকৃত পরীক্ষা হয় তাই এর প্রতিদানও অবশ্যই অনেক বেশি এজন্য আল্লাহ সাওমকে কেবল তা নিজের জন্য বলেছেন আর এর পুরস্কারের পরিমাণ গোপন রেখেছেন এভাবে আল্লাহ সাওমকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন তা অন্য কোনো ইবাদতকে দেননি একজন চিন্তাশীল ব্যক্তি মাত্রই আল্লাহর এই ঘোষণা দ্বারা সাওমের বিশেষত্ব অনুভব করতে পারবে কিয়ামাতের দিনেও সাওমের প্রভাব অক্ষুণ্ণ থাকবে এ ব্যাপারে ষষ্ঠ মতামত হিসেবে আলেমরা উল্লেখ করেছেন যে সাম হল এমন এক ইবাদত যার সওয়াব ইয়ামুল কিয়ামার দিনও অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না হাসার ময়দানে যেসব মানুষ একে অপরের প্রতি জুলুম করেছে অন্যের হক নষ্ট করেছে তাদের থেকে সওয়াবকে নিয়ে নেওয়া হবে দুনিয়াতে একজন মানুষ আরেকজনের হক নষ্ট করে থাকলে সেদিন হক নষ্টকারী ব্যক্তির আমলন নামা থেকে যার হক নষ্ট হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে সব ধরনের নেক আমলের সওয়াবই নিয়ে নেওয়া হবে একমাত্র ব্যতিক্রম হবে সাওন ইমাম সুফিয়ান ইবিনার মত হলো এটি জান্নাতের প্রবেশের পূর্বেই সবাইকে যার যার হিসাব পূরণ করতে হবে আর এই হিসাব টাকা দিয়ে পূরণ হবার নয় যদি টাকা দিয়ে এই হিসাব থেকে পার পাওয়া যেত তবে সেটা অনেক সহজ হতো কিন্তু ওই দিন যার যার নেক গাছ দিয়েই মজলুমের পাওনা শোধ করতে হবে যদি আমি কারো হক নষ্ট করে থাকি সেদিন আমার থেকে নেক আমলের অংশ নিয়ে নেওয়া হবে আবার অন্য কেউ আমার হক নষ্ট করে থাকলে আমি তার আমল নিয়ে নিব আল্লাহ আমাদের এমন পরিস্থিতি থেকে হেফাজত করুন সেই কঠিন সময়ে হয়তো এমন হবে কারো কারো অনেক সালাত আছে জাকাত আছে সাদাকা আছে হজ উমরা আছে কিন্তু সেদিন এ সমস্ত নেকি তার থেকে ছিনিয়ে নেওয়া হবে যার হক সে নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া হবে আর যদি নেক আমল এভাবে দিতে দিতে শেষ হয়ে যায় তবে মজলুমের গুনাহ দিয়ে হক নষ্টকারীর উপরে চাপিয়ে দেয়া হবে তবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে সাওম। নাকি থেকে হবে না সুফিয়ান তার নিজের বলে অভিহিত করেছেন তাই সাওমে সব নিয়ে নেওয়া হবে না মুশরিকরা সাওমের ক্ষেত্রে শির্ক করেনি আজকে আমাদের ওলামাদের মতামত যেসব উল্লেখ করেছি তার মধ্যে সর্বশেষ মত এটি যে সামের বিশেষত্ব এখানে যে মুশ্রিকরাও এই ইবাদতির ব্যাপারে কখনো সিট করেনি যখনই কোনো মানুষ হোকসে মুসলিম কিংবা কাফির মুশরিক সাওম পালন করেছে তা কেবল আল্লাহর করেছে এজন্য আপনি মুশ্রিকদের ব্যাপারে শুনে থাকবেন তারা তার দেবদেবীদের মূর্তির উদ্দেশ্যে কুরবানি করেছে মূর্তির উদ্দেশ্যে দান করেছে মূর্তির নামে শপথ করেছে মূর্তির উদ্দেশ্যে রুকুচিস্তা করেছে মূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছে মূর্তির প্রতি ভয় করেছে কিন্তু কখনো মূর্তির উদ্দেশ্যে সাউম পালনের কথা শুনবেন না এতে বোঝা যায় সাউম হল সেই বিশেষ ইবাদক যার মধ্যে শির কখনো প্রবেশ করতে পারে পারেনি এবং সবশেষে আল্লাহ সাউমকে এবং সাওমের প্রতিদানকে নিজের সাথে সম্পৃক্ত করে আমাদের সাওমের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ এই জন্য এভাবে বলেছেন যেন বান্দার অন্তরের মধ্যে সাওমের তাৎপর্য গেথে যায় আর বান্দা খুব গুরুত্ব সহকারে ইবাদকটি পালন করে আপনি যে দিনগুলোতে সাওম পালন করবেন সেই দিনগুলো অন্যান্য দিনের মতো হওয়া উচিত নয় এই দিনগুলো বিশেষ কিছু বিশেষত রমাদান মাসে যদি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয় তবে সাওম হচ্ছে তাতে পৌঁছানের একটা স্কুল আর সেজন্যই এর গুরুত্ব সীমাহীন কল্পনা করুন শেষ বিচার দিনের কথা সেদিন আপনার সবচেয়ে আপনজন আপনার বাবা মা আপনার কোনো কাজে আসবে না কোন মানুষ আপনাকে সাহায্য করতে আসবে না সেদিন আপনার এই সাওম আপনার কাজে আসবে আপনাকে রক্ষা করতে এই নেকি কাজে আসবে এই ব্যাপারগুলো যদি আমরা মুসলিমরা গভীরভাবে চিন্তা করতে পারতাম উপলব্ধি করতে পারতাম এবং সাওমের গুরুত্ব আর এর অপরিসীম প্রতিদানের কথা স্মরণ করতে পারতাম তাহলে আমরা এই মাসে সাওমকে ফরজ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি সিস দায় পরে যেতাম ওসাল্লু আলহ সাইদিন আল্লাহাম